এই পদ্ধতিতে রাখা হয় এক আয়াতে একবার এমন অবস্থায় আয়াতে আয়াতে হাদিসে আয়াতে অথবা আয়াতে আর হাদিসে সবই রুধী পরিলক্ষিত হয় যেন যায় একটা আয়াত আরেকটা আয়াতের বাহ্যিক দৃষ্টিতে যেন মনে হবে एक हदीस और एक मन पुरान रसलुरे न परस्पर बिरोधी मन যে ক্ষেত্রে কোরআন অথবা হাদীতের একটা উক্তি আর একটা উক্তির পরস্পর বিরোধী বলে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় ওই ক্ষেত্রে তার মীমাংসার জন্য কতগুলি পদ্ধতি আছে প্রথম পদ্ধতির নাম তত দ্বিতীয় পদ্ধতির নাম তরজিষ্ঠ তৃতীয় পদ্ধতির নাম তরজিষ্ঠ তৃতীয় পদ্ধতিতে যদি মীমাংসায় পৌঁছানো যায় তাহলে চতুর্থ পর্যায়ে কর্তব্যহিলা তালাক্ষ কথাগুলি দেখে আপনাদের সহজে বোঝার জন্য আমি সামান্য একটু আলোচনা করি ততবা উক্তি যে দুইটা উক্তিকে বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী দেখা যায় এই উক্তির এমন ব্যাখ্যা বাইর করতে হবে যে ব্যাখ্যা বজায় রাখা যায় একটা আর একটা বিরোধী নাম ততবিক করার কোন অবকাশ না পাওয়া যায় তাহলে একটা প্রাধান্য দিতে হবে না হয় তো তাও যদি সম্ভব না হয় যতক্ষণ পর্যন্ত মীমানসায় না যায় ততক্ষণ পর্যন্ত এই ব্যবহারে নিরবতা অবলম্বন করতে হবে এদের নাম তলাক্ষুক বিষয়গুলি বলবে বাহ্যিক দৃষ্টিতে একটা হাতিস আরেকটা হাদিসের বিনোদী বলে মনে হয় অত সব ধরনের মতো হাদিস বহারি আমি বাহ্যিক দৃষ্টিতে বলতেছি কেন আমরা কি আসলে মনে করেন। আল্লাহর একতা আর এক কথা হতে পারে না রসুলের একতা আর এক হতে পারে আল্লাহর কথা রসুলের কথা বিরোধী রসুলের কথা আল্লাহর কথা বিরোধী আসলে হতে পারে হতে পারে না কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হয়সায় মীমানসায় পৌঁছার আগে আমাদের দুই রাজনৈতিক দল ওয়ার্ল্ড রাইটিং করে একদলে ওয়ার্ল্ড রাইটিং করছে আমরা আল্লাহ সৈনিক অমুক দল আরেক দলে ওয়ার্ল্ড রাইটিং করছে আমরা রসুলের সৈনিক দল একদল নিজেদেরকে আল্লাহ সৈনিক দাবি করে ওয়ার্ল্ড রাইটিং করছে আর এক দল নিজেদেরকে রসুলের সৈনিক দাবি করে ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ড রাইটিং এর কিছুদিন পরে এই দুদলে রাখছে মারামারি রক্ততা ফেলে পরিস্থিতি ঠান্ডা হওয়ার পরে দুদলের নেতার আমার কিছু পরিচয় আছে জিজ্ঞেস তোমাদের আল্লাহ রসুলের এককালে মানে এটা কেমন কথা বললো তোমরা আল্লাহর দল তারাও রসুলের দল নয় মনে চায় সেইভাবে আল্লাহ মারামারি এই জন্য বলতেছি আপনারা কি মনে করেন আসলে আল্লাহর একতার একতার বিরোধী হতে পারেন আসলে রসুলের একতার একতার বিরোধী হতে পারে আসলে আল্লাহর কথা রসুলের কথার অথবা রসুলের কথা আল্লাহর কথা বিরোধী হতে পারে এই জন্য বলছি বাহ্যিক দৃষ্টিতে পুরো সময় এমন হইতে পারে যে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমি চূড়ান্ত হতেও পাওয়ার কাছে মনে হবে যেন আল্লাহ এবং রসুলের একটা কথা একটা কথা বিরোধী হয়েছে এর একটা উদাহরণ করি যেমন কথা দিচ্ছে উল্লেখ আছে হজরত ইব্রাহ আলি ইসলাম রসুল করিম সালামকে এক আসর আসর করে আরেক সার দ্বারা প্রমাণিত দুই মিছিল আচরণ আর মাদ্রাসার ছাত্ররা বুঝবে এ তারা আপনাদেরকে খুলে না বলা পর্যন্ত বোঝা কোনো নাই কিন্তু যেহেতু আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা মাসাল উদাহরণস্বরূপ আমি কথা মূল কথাটা বোঝা লাগে আপনাদের আগে বলে নিতে হবে মিছিল দুহরের নামাজ সময় কোন সময় তখন শেষ হয় আর আসারের নামাদের সময় তখন শুরু হয় এটা সিদ্ধান্ত করার জন্য একটা মূলনীতি আছে সরিয়ে দেয় মূলনীতিটা হইল ঠিক বিপ্রহের সময় সমতল ভূমিতে শুধায় একটা কাটি উপর দিকে বরাবর উপর দিকে দাঁড় করালে ঠিক বিপ্রহের সময় হরের সময়ের ছায়াটা মূল ছায়া এরপরে সূর্য যতই পশ্চিমের কাছে গাইতে থাকে ছায়াটা বড় হইতে থাকে বড় হইতে হইতে মূল ছায়া आर का समान काम बढ़ा दुम छायत सूर्य बोला नमज पढ़ाई नमज पढ़ाई मैं काया बदे समाण समय आसर नमज पढ़ाई मानी एक मिथिले आसर नमज पढ़ाई এই শহী পাহারি সহিফার আরেকটা প্রমাণিত দুই মিছিলের সময় আসরের নামাদের সময় হয় দুই মিছিলের সময় মানে কাঁতির সম পরিমাণ দ্বিগুণ হইলে পরে কাঠির দ্বিগুণ সায়া কাটির ছাড়া লম্বা হইতে হইতে দ্বিগুণ হইলে পরে সময় হয় এখন দেখা গেল এই হাতির দুইটা পর স্বর্গে এক প্রমাণিত এক মিছিলে আসরের সময় হয় আর এক আরেক প্রমাণিত দুই মিছিল আসরের নামাজ এখন দুইটা সামঞ্জস্যশীল বোঝা যায় বিরোধী বোঝা যায় অধিকারী যায় হ কথাকে রসুলের কথার নাম হাবিস রসুলের হাদিস। দ্বিতীয় প্রকার রসুলের কাজের নাম রসুলের হাদিস। তৃতীয় প্রকার রসুলের সমর্থনের নামও রসুলের হাবিস হাদিস কত প্রকার রসুলের কাজ রসুলের কথা রসুলের কাজ রসুলের সমর্থন কটা জিনিসের নাম হাতি ছিল এক রসুলের কথা দুই নম্বর রসুলের কাজ তিন নম্বর রসুলের সমর্থন এর মধ্যে যদি রসুলের কথা সম্বলিত হাতিতে আর রসুলের কার্য সম্বলিত হাতিতে বিলুপ্ত দেখা যায় তাই মূল নীতি হইল দলে নিতে হবে কথাটাই আসল আর কাজটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে কাজটা ভিন্ন রকম হইলে কেন বিশেষ অবস্থার প্রেক্ষিতে কাজটা ভিন্ন রকম করতে বলেছেন না আসর করেছেন পতাকাল আর হাদিস কৌরি রসুলের পাতা সম্বলিত হাদিসের দ্বারা প্রমাণিত যে দুই মিছিল আসরের নামাজ শুরু হয় মাত্র এখন কবি তার কথা হাজী কাজিতের পাঠানিত কিন্তু যারা আলেন না যারা মাদ্রাসা পাত্র নাই এদেরকে এইভাবে বুঝাইলে পরে ও সব বুঝে না প্রথম প্রথম যখন রুদা সরল হয়েছিল তখন কতগুলি বিধান ছিল অস্থায়ী প্রাথমিক প্রাথমিক অস্থায়ী পরবর্তীতে ওই বিধানগুলির শেষ হওয়ার পরে নতুন বিধান দেওয়া হয়েছে স্থায়ী রোদার বলা হয় এমন অবস্থায় ছিল কিনা যেমন প্রথম প্রথম যখন রুদা সরল হয়েছিল তখন রুদা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রুদা নাম আছে সত্য সহিত স্থায়ী বিধান ছিল না অস্থায়ী পরবর্তীতে এই অস্থায়ী বিধানের মেয়াদ যখন শেষ হল তখন স্থায়ী বিধান দেওয়া হলো এখন থেকে কে আমত পর্যন্ত যত মুসলমান ব্রন্ধান মাসে রোদা রাখতে সামর্থ্যবান হবে সমস্ত মুসলমানকে রোদা রাখতে হবে সামর্থ্যবানদের জন্য রোদা না রাখে হবে না এটা হল স্থায়ী বিধান বলুন তো অস্থায়ী বিধানের স্থায়ী বিধান মনে হবেই কিন্তু দু এক একই সময়ে প্রযোজ্য হলে বিরোধীত একটা প্রথম যুগে প্রযোজ্য আর একটা পরবর্তীতে প্রযোজ্য সুতরাং কোন বিধান নাই পরবর্তীতে স্থায়ী নিয়ম দেওয়া হইল দুই মিছিল কাটির সায়া দুই মিছিল লম্বা হওয়া পর্যন্ত যখন আকাশের সূর্য ঢালবে তখন থেকে আসরের নামাজ শুরু হবে এটা অস্থায়ী এক সময়টা বরং তো এইভাবে হাদিসের ব্যাখ্যা মীমাংসা দেওয়া তার কাম আলঙ্া আর কোন ব্যাপার বাংলাদেশ কতোয়া একমাত্র আলেমের কাজ আলমের দায়িত্ব দেবে তাহলে যে ইসলাম ধর্মের বিধানের নাম ফতুয়া সেই ইসলাম ধর্মের বারোটা বাজে এবং ইসলামকে বারোটা বাজেবার ষড়যন্ত্র নিয়েই এই কথা বলা হয়েছে কিন্তু লোকের আবির্বাদ হয়েছে বিভিন্ন এলাকায় বিভিন্ন শব্দ মানে আত্ম আমার অনুসন্ধানের মাধ্যমে এদের স্বর্গমো ধরা পড়েছে অনুসন্ধানে স্বর্গমোট কাদের নাম ধরা পড়েছে নাম সলি तृत्य नाम लाल हारी चतुर्थ नाम गरमकाले जेखने जे नाम से आहलो हरि कथाटा मुसलिम विश्व मुसलमान समाधे दूटा अर्थ प्रचलित